উপস্থাপনায়নীত দিন প্রতিটি বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়া বি ফায়দা প্রতি শনিবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ফর হিউম্যানিটি আসসালামাইকুম ওরকম আলহামদুলিল্লাহ মুনা মোহাম্মদিহি আজমাইন আবাদ সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা ভালো মানুষদের সঙ্গে বন্ধুত্ব করা ওঠা বসা এবং তাদের সঙ্গে বন্ধুত্ব রাখা এ বিষয়ে শরীয়তের যে বিধান সেটা নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম তো আজকে যে হাদিস থেকে আমাদের আলোচনা শুরু হবে সেটা হলেই ওয়ান উসাইর ইন ইবনি উসাই আমার ইনার থেকে বর্ণিত তিনি বলেন ফি কুম ওয়েস বিন আহমের অমর রাজি আল্লাহ যখন ওনার কাছে ইয়ামান থেকে কোনো সেবক সহযোগীকারী আসতো তখন তো অমর তাদেরকে জিজ্ঞাসা করতেন আফি কুম আমের তোমাদের মাঝে কি ওয়েস আমের আছে হাত আতাহা আলাহ ওয়েস রাজি আল্লাহ আনহু বলছেন যখনই কোনো ব্যক্তি ওই থেকে আসতো তখন তাদেরকে জিজ্ঞাসা করতো পুরা কাফেলাই যে ওয়েস বিন আমের কোনো ব্যক্তি আছে কিনা তো হঠাৎ একদিন এমন হয়ে গেছে যে তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে সকাল এলাহু আনতা ওয়েস বিন আমের তো অমর জিজ্ঞাসা করলো তুমি কে ওয়েস বিন আমের কওয়ালান হা কওয়ালা মিন মুরাদিন কর তোমার বংশের নামকে মুরাদ এবং কর্ন কওয়ালা নাম বলছে হাঁ হ্যাঁ ঠিক আছে বলছে তোমার মা আছে কালা নাম বলছে হ্যাঁ আছে কয়লা তিনি বললেন আমি আল্লাহ রসুলের মুখ থেকে শুনেছি তিনি বললেন সে মুরাদ গোত্রে হবে সুম্মা মিন কর্ণিন এবং করণের গোত্রে হবে তার কুষ্ঠ রোগ থাকবে সেটা ভালো হয়ে যাবে তবে এক দ্বীহাম পরিমাণ বাকি থাকবে এবং তার মা থাকবে তার মার সে অত্যন্ত সেবা যত্ন করবে মার অত্যন্ত খেদমৎকারী হবে সে তো তার অবস্থা হলেই লাহি লাহু সে ব্যক্তি যদি আল্লাহর ভরসা করে কোন কসম খায় তাহলে আল্লাহ তারা তার কসমকে পূর্ণ করে দিবে তোমরা যদি সেই লোকটাকে পাও আর যদি সম্ভব হয় আই ক্ষমা চাইতে বলবা তোমার জন্য কিভাবে বলবা যে ভাই আপনি একটু আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নি বা অমর আল্লাহ তাকে বলছিলেন যে আপনার বিষয়ে আমি আল্লাহ নবীর মুখ থেকে এটা শুনেছি এবং তিনি যে যে গুণ বলেছিল সব গুণ আপনার মধ্যে আছে তার মানে আমের তাহলে আপনি একটা আমার জন্য আল্লাহ কাছে ক্ষমা চানু তো তিনি তার জন্য ক্ষমা চেয়ে নিন আল্লাহ তুমি তাই ক্ষমা করে দাও আল্লাহ ওমর তখন অমর বললেন আইনা না তুরিদ তুমি কোথায় যাওয়া আল কুফা বলছে আমি কুফায় আমি কি দেশের যে দায়িত্বশীল আছে গভর্নর আছে তার কাছে সুপারিশবাহ অপরিচিত জানানোর দরকার নেই দ্বিতীয় বৎসর যখন আরো কিছু হাজির আসছে মক্কায় হাজার আশরাফিম তো ওই পুত্রের যে একজন মানে ভালো সুভ্রান্ত লোক সে ব্যক্তি হজ করতে আসছে ফাকা ফমার অমরের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে আন ওয়েস তো অমর জিয়ালু তাকে জিজ্ঞেস করলো যে ওয়েস বিন আমের তার অবস্থা কি তার খবর কি ফাল তখন তিনি বললেন তারাক্তুহু ওরাসেল বাইদ কালিরুল মাতা হ্যাঁ সে তো একটা পুরাতন বাড়িতে থাকে এবং তার বাড়ির আসবাবপত্র এবং তার বাড়ি জিনিসপত্র খুবই অল্প খুবই কম তখন অমর বললেন থেকে সম্প্রদায় থেকে কানিহি বারাসুন তার একটা কুষ্ঠ রোগ থাকবে বারা আমিন সেই কুষ্ঠ রোগটা ভালো হবে তবে এক দৃঢ় পরিমাণ জায়গায় বাকি থাকবে আল্লা যদি কসম খায় তাহলে আল্লাহ তালা তার কসমকে পূর্ণ করে দেয় তো এই হাজি সাহেব দেশে যে ওয়েস কে খুঁজে বের করেছে ফকাল এবং বলেছে ইস্তাকলি আপনি আমার জন্য ক্ষমা চান সাক্ষাত হয়েছে হ্যাঁ হয়েছিল ফাস্তাকু বলছে তার জন্য সে ক্ষমা চেয়েছে ফাফাত যে মর্যাদা এটা মানুষ জানতে পারলো ওয়েস বিন আমিরকে তিনি খুঁজা বের যে সে কে যেহেতু তার কাছে দিনদারি ছিল নেককার ছিল তো বিধাই যাদের কাছে দিন আছে যাদের কাছে মঙ্গল কিছু আছে তাদেরকে প্রয়োজনীয় খুঁজে বের করে তাদের সঙ্গে ওঠা বসা করা এটা উত্তম বিষয় তিনি বলেন রসুরুল্লাহ এ কুবাই যাতেন জিয়ার জন্য কখনো হেঁটে যাতেন কখনো সহারের উপর চলে যাতেন ফায়ুস আল্লিফি হিরাকি এবং সেখানে দুই রাকাত সলা সদাই করতেন তো মসজিদে নবমী থেকে মসজিদে কুবা প্রায় সাড়ে চার কিলোমিটার দূর তো আল্লাহনবী সাল্লাম প্রত্যেক সপ্তাহে এখান থেকে হেরে যেতেন মসজিদে কুবায় জেয়ারাত করার জন্য আর সেখানে গিয়ে সলাচ আদায় করা ফজরতটি আল্লাহ নবী সাল্লাম বলেছেন মান তওয়ি বাইতিহি যে ব্যক্তি তার ঘরে উজু করল ফানালধু এবং সুন্দর করে উজু করল সুম্মা আতা মসজিদা এরপরে আসলো তো তো কুবার নবী বললেন রেহাল ইসাজিদ তোমরা তিন মসজিদ ছাড়া অন্য জায়গায় তোমরা তোমাদের সফরের নিয়ত করবানা সফরে নিয়োগ করার অর্থ হলোই যে তোমরা স্বাবের আশা করব না একটা হলো মক্কা মক্কার মসজিদ আর একটা হলো মদিনা আরেকটা হলো বায়তুল মকাদ্দাস মক্কায় এক অক্ত সলাচলাই করলে এক লক্ষের অধিক স্বভাব মদিনায় এক অক্ত বললে এক হাজারের অধিক স্বভাব বায়তুল মকাদ্দাসেও একটা রেবাইতে পাওয়া যায় যে পাঁচশোর পরিমাণ তার স্বাব তো তাহলে দেখা যে এই তিনটা মসজিদে স্বভাবের উদ্দেশ্যে সফর করা যায় বরং সব আশা করতে হবে এই মসজিদে তবে মসজিদে কুবার যেহেতু বিশেষ একটা গুরুত্ব আছে দুই রাখা সরাস করলে ওমরাও সবাব পাওয়া যায় বিধায়ী সবাবের উদ্দেশ্যে সেখানে সফর করতে পারবে সম্মানত শ্রোতা ও দর্শক মণ্ডলী এর সাথেই এই অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে তো এই মুহুর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর আবার আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ কলাম ওর আন বুঝতে চান আন বুঝতে হলে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 জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Look. Shammukh Shammure. Prati Riyashpatibar. Rathno-tae Papuna Shamprachar. Shakal-tshae-dosh-tae Bangladeshe. <laughs> Peace TV Banglae. <laughs> do not do it. Do not do it. Do not do it. Do not do it. Do not do it. ইসলাম নারী কে দিয়েছে কত উচ্চ স্থান তাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বাংলায় আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এখন যে অধ্যায়নে আমরা আলোচনা করব সেটা জন্য কাউকে ভালোবাসা মহব্বত করা এবং তার প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করা এ বিষয়ে সুরায় ফতাহের উনত্রিশ নম্বর আয়াত লেখক নিয়ে আসছেন আয়াতটি হল মোহাম্মদুল রসুন এবং সঙ্গে যারা আছে অর্থাৎ আল্লাহ রসুলের সাহাব একরাম আসিদ্দাফার তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর রোহামা ও বাইনাহম কিন্তু তারা পরস্পর দয়ালু পরস্পর তারা নরম ভদ্র এবং দয়ালু তো এইটা সাহাবু এখরামদের সিফাত এবং তাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে যে সাহাবু এখরাম কেমন ছিলেন কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর কিন্তু মুসলমানের পরস্পর তারা একেবারে নরম এবং ভদ্র এবং দয়া সম্পন্ন সবাই নয় নম্বর ওই সমস্ত লোক যারা ইমান যারা আগে জায়গা করে নিয়েছেন এবং যারা ইমানকে স্থান দিয়েছেন মেন কাবলিহিম তাদের পূর্বে মহাজিরদের পূর্বে মদিনার যারা সেখানে বাড়ি জায়গা বানিয়ে নিয়েছেন এবং তারা ইমান ও আগে গ্রহণ করেছেন বলছেন যারা হিজরত করে আসে তাদেরকে তারা ভালোবাসতেন মহব্বুত করতে। এ বিষয়ে আল্লাহিস তিনি বলেন রসুল্লা সাহা বলেছেন তিনটি গুণ এমন আছে এই তিনটি গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে সে ব্যক্তির ইমানের স্বাদ সে পেয়ে যাবে তিনটি কাজ এমন আছে তিনটা অভ্যাস এমন আছে এটা যদি কারোর মধ্যে চলে আসে তাহলে ইমানের যে স্বাদ এবং মজা সে সেটা গ্রহণ করতে পারবে সেটা কি তার নিকটে দুনিয়ার সকল জিনিসের চাইতে আল্লাহ এবং তার রসুল বেশি প্রিয় হবে যেই ব্যক্তির কাছে আল্লাহ এবং তার সবচেয়ে বেশি প্রিয় হবে সে মানুষদেরকে ভালোবাসে একমাত্র আল্লাহ সন্তুষ্ট জন্য তাহলে প্রথম নাম্বার কাজ হলে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে আর দ্বিতীয় কাজ মানুষ আরেকজনকে ভালোবাসবে তার উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্ট হলে দিকে আবার ফিরে যাবে না যেই কুফর থেকে আল্লাহ তারা তাকে বাঁচিয়ে নিয়ে আসছেন কামা ইয়াকু ইম নাকি ওই ব্যক্তিকে যদি আগুনে নিক্ষেপ করা হয় তাহলে সে যেহেতু সেটা পছন্দ করবে না বিধায় যে ইমান নিয়ে আসছে সে যেন আবার কুফরের দিকে ফিরে না যায় তো আল্লা বললেন। যে এই তিনটা কাজ আল্লাহ এবং তার রসুল বেশি প্রিয় মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য এবং সে দ্বিতীয়বার কুফরের দিকে যেতে চায় না এই তিনটা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তারা তারা গ্রহণ করতে পারবে ইমানে মানুষ এমন আছে যে আল্লাহ পাক তাদেরকে তার বিশেষ ছায়া দিবেন ওই দিন যে দিন কোন ছায়া থাকবে না তার ছায়া ছাড়া সেদিন কোন দিন কেয়ামতের দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আগে আসতে চাহাদছেন যে সেই দিন সূর্য থাকবে মাথা একদম উপরে মাথার উপরে সূর্য থাকবে জমিন উত্তপ্ত জমিন হবে মানুষের শরীর থেকে ঘাম ছুটবে কারো ঘাম টাকুন পর্যন্ত কারো কোমর পর্যন্ত আর কারো এই কানের লতি পর্যন্ত আর কেউ ঘামের মধ্যেই পুরো ডুবে যাবে তো সেই আল্লাহ আল্লাতালা বিশেষ ছায়া দেবেন সাত চেনের মানুষদেরকে তারা কারা ইমামুন আিলুন এমন ইমাম যে ইনসাফকারী ইমাম মানুষ মাঝে কি করে ইনসাফ করে এমন বাদশাহ ইনসাফকারী ওই যুবক যেই যুবক তার যৌবন কালে আল্লাহরে এবাদত করেছে আর এটার বিশেষ ফজিলত কারণ মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন তো তার উপায় নেই মনেরও স্বাদ নাই চাহিদাও নেই মৃত্যুর কথাও স্মরণ হয় তখন মনে করে এখন মসজিদ ছাড়া উপায় কি আমাদের যেগুলি মসজিদ আছে এখন বর্তমানে প্রায় মসজিদে এই বৃদ্ধের সংখ্যা আছে যুবকদের সংখ্যা কম যুবকরা মনে করে এখন আমাদের বহু সময় আসে তো যুবক যখন মানুষ থাকে তখন তার মনটা বহু চিন্তার হয়ে যায় এবং তার মনে অনেক কু ধারণা বাসনা অনেক কিছু থাকে সে সব কিছু মনকে দমন করে যদি সে আল্লাহর এবাজত করে তাহলে আল্লাহর কাছে এই বাজতটা বেশি প্রিয় যেন মনে হয় আবার আজান দিলে আবার যাব। মসজিদের সাথে তার কানেকশান তার অন্তরটা যেন মসজিদে লেগে থাকে আলাই এবং ওই দুইজন ব্যক্তিকেও আল্লাহ তালা আরশের নিচে ছায়া দিবেন যারা পরস্পর মহব্বত করে একমাত্র আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ যেমন দর্শক আসছি আলোচনা শুনতে আসছি আর বললাম ভাই চলেন ঠিক আছে ভালো কাজ তো তাহলে যাই তাহলে দুইজন একসঙ্গে আসলেন এক আর জনকে ভালোবাসতেন কেন আল্লাহ সন্তুষ্টর জন্য কিন্তু দুজন একসঙ্গে থাকি একজন দেখি আমার সামনে বেরিয়ে পান করতেছে তাহলে আমি আমাকে বললাম যে ভাই তুমি আমার সামনে এগুলো করো না তুমি এটা খেয়ে না তুমি দূরে থাকো আমি এই দিকে থাকি তাহলে পৃথক হলো কেন আল্লাহ সন্তুষ্ট জন্য একত্রিত আল্লাহ সন্তুষ্ট এটা একটা সিম্পল উদাহরণ দিলাম এই ধরনের যেমন নামাজ তরক্কারি সলাদ তরক্কারি সালাত তরক করতে ভাই তুমি যদি সলাদ তরক করো নামাজ যদি ছেড়ে দাও তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব রাখবো না তুমি যদি একত্রিত হবো আবার দিনের কারণেই পৃথক হয়ে যাব। এই ভিত্তিতে যেই সমস্ত মানুষরা পরস্পর মহব্বত করবে কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে সেই বিশেষ ছাঁয় দান করবেন দাত ইমরাত জামাল এবং ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী তাকে অপকর্মের জন্য দাওয়াত দিয়েছে কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করেছে না এবং ওই ব্যক্তি যে সাদকা করে আল্লাহর আস্তে দান করে এবং সেটাকে গোপন রাখে কাউকে জানতে জানা যে আমি কি করছি দান খরচ করে এটাও একটা বিশেষ পরেশগারি বিষয় মানুষ তো এটাই চায় যে বাহাদেক মানুষ এই পাঁচশো টাকা দিলাম হাজার টাকা দিলাম পাঁচ টাকা দশ হাজার পনেরো হাজার এক লাখ কে দিল অমুক হ্যাঁ অমক ব্যক্তি যেমন আল্লাহ নবীর হাদিস শুনলাম যে উনি যখন সাহবের কাছে মাল চাইলেন উনিকে পিঠে করে নিয়ে আসলো থৈলি ভরে নিয়ে আসলো তো মানুষকে দেখাও দেওয়া যায় কিন্তু কোন ব্যক্তি যদি এগুলি থেকে দূরে থেকে গোপনীয় দেয় কেউ দেখ কাউকে বলে না যে আমি কি করছি অর্থাৎ সে তো মানুষের বাবা চায় না মানুষটাকে দানবীর মনে করো সেরাতে চায় না সে চায় আল্লাহ সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট চাওয়ার জন্য কোন ব্যক্তি যদি এভাবে গোপনীয় যদি দান খয়াত করে যে ডান হাতে কি খরচ করতেছে বাম হাতও জানে না তার মানে কি একেবারেই গোপনীয়তার সাথে বলছেন তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালা এই ব্যক্তিকেও সে আরো দিবেন সুমাহ ওয়ারাজ দেখার আল্লাহ খালিয়ান ফাফা আজাত আয়নাহ এবং ওই ব্যক্তি যে একা একা নির্জনে আল্লাহর জিকির করে জিকির বলতে আল্লাহকে স্মরণ করে ফাফা আজাত আয়নাহ এবং তার দুই চক্ষু থেকে পানি পরে তার দুই চক্ষু থেকে অশ্রু ঝরে তো যে ব্যক্তি আল্লাহর কথা শুনে আল্লাহ দিনের কথা শোনা যদি তার অন্তর থেকে যদি চক্ষু থেকে যে পানি ঝরে তাহলে এটাও একটা এমন একটা গুণ আল্লাহ নুবসাহুল সেন যে দুই চোখ কোনদিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না আইনুন বাতাত ফি সাবিলিল্লাহ ওই চোখ যে আল্লাহ রাস্তায় পাহারা দিয়েছে ওয়া আইনুন বাকাত তিনি বলেন বলেছেন আল্লাহ যারা নাকি আল্লাহ ডেকে ডেকে বলবেন্লি আজকে আমি তাদেরকে আমার বিশেষ ছায়া তাদেরকে স্থান দেব যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না মুসলিমের হয় وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيدي لا تدخل الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا او لا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أبش السلام بينكم رواه مسلم ونات تكي الأرقل رواية ابو حرارة تكي تني بولين جو والذي نفسي بيديه او زاتير قسم كي بولشي لا تدخل الجنة حتى تؤمنوا كنو بيكتي ايمان نانيش جنة جدي بار بنا মোমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না বলছেন ওলা তুমিন পর্যন্ত কাউকে মোহব্বত না করবে মমিন হতে পারবা না তাহলে জান্নাতে যাওয়ার জন্য মমিন হওয়া দরকার আর মোমিন হওয়ার জন্য পরস্পর মহব্বত করা দরকার তো আল্লা নবী বললেন আওয়ালা আদুল আল্লাহ ইদা ফাল তুমুহ তাহাব তো আমি কি তোমাকে একটা পদ্ধতি শিখাবো না যে এটা যদি তুমি করো তাহলে তাহা বাবু তুম তাহলে তোমরা পরস্পর মহাব্বত তোমাদের বৃদ্ধি হবে মহব্বত কি হবে বেশি হয়ে যাবে সেটা কি আপসু সালাম তোমাদের মাঝে সালামকে প্রসারিত করো বেশি বেশি সালাম দাও বেশি বেশি কি দাও সালাম দাও তাহলে হাদিস থেকে কয়েকটা জিনিস আমরা জানলাম সেটা হলেই জান্নাত শুধু মোমিনরাই যাবেন অন্য কেউ যাবেন না আর মোমিন হওয়ার জন্য তাকে অবশ্যই আর একজন ভালোবাসতে হবে ভালোবাসা কিভাবে পাবে যে পরস্পর সালামের বিনিময় ভালোবাসা পেতে পারে এই জন্য আল্লাহ তালা বলছেন যে তুমি তোমার যখন বাড়িতে প্রবেশ করবা তখনও বাড়িতে সালাম দিয়ে ঢুক সালাম মানে দোয়া অন্য বাড়িতে ঢুকলেও সালাম দিয়ে ঢুকতে হবে যে কোনো মুসলমান পরস্পর সাক্ষাৎ করলে সালাম দিতে হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী আলোচনা সোনার আহ্বান রেখে আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক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 ইউরো account number 01132302 US$ ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো IBAN ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড টাকা জন্য টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন পালন করে করুন দিয়ে এই গ্রেকৃত রাখবো এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য আল্লাহ পাঠিয়েছেন হেদায়তের জন্য के बोई। एक प्रित्वी थे। प्रित्वी थे। दोना जीवन के आलोकित देख विशुद्ध प्रत्यदेश पवित्र कुरान प्रति सोमवार मंगलवार रत साढ़े दस टायब समार सकाल नशे बांगल्